عيها حملتني تتلقى عن الأخطار كم يوما سهرت في تعبي كم عانت لتداوي نصبي كم ليلا يا ربي اجعل ابنائي أخيار كم كانت কোন সদস্য কি প্রদর্শন করে তবে কেমতের দিন আপনাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে আল্লাহ বলেন তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা কর রাসুল সাল্লাহ আলী সাল্লাম ইরশাদ করেন আল্লাহম রায়ন বা কুল্লুকুম সাবধান তোমাদের প্রত্যেকেই জিম্মাদার এবং প্রত্যেকেই নিজের অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে আমাদের সালাফগণ পরিবার অধীনস্থদের ব্যাপারে খুবই সতর্ক থাকতেন পরিবারের সদস্যরা সেরিয়তের আকাম ঠিকমতো মানছে কিনা হারাম থেকে বিরত থাকছে কিনা এসব বিষয়ে কড়া নজর রাখতেন সন্তানদের যথাযথ তার্বিয়াতের ব্যাপারে তারা মোটেও অবহেলা করতেন না কথা তার রাহিমুল্লাহ বলেন তুমি পরিবারের লোকদের আল্লাহর আনুগত্য করতে আদেশ করবে এবং তার অবাধ্য হতে দেবে না তাদেরকে আল্লাহর আদেশ সমূহ পালন করানোর প্রতি যত্নবান হবে তাদেরকে আল্লাহর হুকুম পালন করতে আদেশ করবে এবং এই ব্যাপারে সাহায্য সহযোগিতা করবে প্রিয় ভাই সত্যিকারের মুসলিম এই জিম্মাদারী ও জবাবদিহি সম্পর্কে সচেতন থাকে তাই অধীনস্থদের মধ্যে কেউ যদি দিনের ব্যাপারে রূপ শিথিলতা দেখায় তখন সে ধৈর্য ধরতে পারে না খুব দ্রুতই তা দূর করার ব্যবস্থা গ্রহণ করে সুতরাং কেউ যদি এই জিম্মাদারি ও দায়িত্ব আদায় করার ক্ষেত্রে অবহেলা করে বুঝতে হবে সে পরিপূর্ণ দিনদার নয় আল্লাহ তালা আমাদের অধীনস্থদের ব্যাপারে সতর্ক থাকার তাওফিক দান করুন আমি